বসন্তের রাজকন্যা অনেক কাল আগে চন্দ্রদৈত্য যাকে বলা হতো মুনারো চাঁদের ফাঁকা জমিতে ছিল। সেখান থেকে হঠাৎ পৃথিবীর এক রূপসী দানবী ব্লু দেখতে পেল মুনারোর তাকে খুব পছন্দ হল ঠিক করল তাকে বিয়ের প্রস্তাব দেবে সে চাঁদ থেকে লাফিয়ে পৃথিবীতে এল সে তার সামনে হাটু বসে গাছের মতো একটা ফুল হাতে নিয়ে বিয়ের প্রস্তাব দিল ব্লুলা তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে হাসল মোনারাও তার মন জয় করে নিল মুনারো মহান নদীর পাশে তার জন্য সুন্দর এক প্রাসাদ বানালো পৃথিবীতে এত সুন্দর প্রাসাদ দ্বিতীয়টি নেই ব্লুলা খুব খুশি কিছুদিনের মধ্যেই ব্লুলা আর মুনারোর সন্তান জন্মালো দানব মুনি তাকে আশীর্বাদ করতে এসে ঘোষণা করলো। সে সব বসন্তের রাজকন্যা হবে আর যত নদী হ্রদ আছে সবার ওপর রাজত্ব করবে আমি ওর নাম দিলাম রাজকন্যা ব্লুলা আর মুনারও খুব খুশি সুন্দরী রাজকন্যা স্প্রিং বড় হল পাত্ররা প্রাসাদের জানলার নিচে দাঁড়িয়ে তার গুণগান করত। কিন্তু তাদের কাউকেই রাজকন্যা পছন্দ নয় সে তার সুন্দর প্রাসাদে মায়ের আদরে এত আরামে ছিল যে এইসব পাত্রদের ব্যাপারে আমলি দিত না রাজকন্যা স্প্রিং তার মা ব্লু লাকে যত ভালোবাসত অন্য কেউ সেরকম পারবে না একদিন সোলারিস সূর্যদানব তার মন জয় করতে এলো রাজকন্যা স্প্রিং তাকে দেখে অবাক হয়ে গেল সোলারিসের মতো এমন সুপুরুষ সে আগে কোনো দিন দেখেনি কি অসাধারণ রূপ। কেমন আছেন সুন্দরী রাজকন্যা আমার নাম হল সোলারিস আর আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি আমি আপনাকে আসলে ভালোবেসে ফেলেছি শুনে রাজকন্যা স্প্রিং দুঃখী হয়ে গেল হে শক্তিমান সোলারিস আপনি এত সুপুরুষ ও আকর্ষণীয় আমিও আপনাকে ভালোবেসেছি কিন্তু আমি আমার মাকে ছেড়ে যেতে পারব না কারণ আমি সবচাইতে চাইতে মাকেই ভালোবাসি আমি দুঃখিত প্রত্যাখ্যাত সোলারিস চলে গেলো। পরের দিন আবার যখন সূর্য উঠলো সোলারিস প্রাসাদে এসে রাজকন্যা স্প্রিংয়ের নাম ধরে রাখল ও হো রূপসী রাজকন্যা স্প্রিং দয়া করে এসে আমার সঙ্গে কথা বলুন তার গলা শুনে রাজকন্যা অসম্ভব আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না কিন্তু মায়ের প্রতি আপনার ভালোবাসা আমি বুঝি সেই জন্য আমি আরো একটা প্রস্তাব নিয়ে এসেছি আর সেটা কি শুনি তার পছন্দ হয়েছে সে রাজি হলো আর সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ের পর বাবা মাকে বিদায় জানিয়ে সোলারিসের সঙ্গে সে চলে গেল বিয়ের কিছুদিন পরে আমি সব সময় তোমাকে আমার সঙ্গে যেতে বলেছি কিন্তু তুমি রাজি হওনি তুমি তো প্রাসাদ ছেড়ে যেতে চাও না আর এই তো আমি এই প্রাসাদ বানিয়েছি মনে আছে হ্যাঁ আমি পৃথিবী ছেড়ে যেতে চাই না তুমি যাও আমি প্রতি বছরের মতো এখানেই তোমার অপেক্ষায় থাকব দুজন দুজনকে বিদায় জানালো আর মুো চলে গেল এরপর ব্লুলা একেবারে একা মাস কয়েক কেটে গেল একদিন এক ঘেয়ে বিরক্ত হয়ে ব্লুলা ঠিক করলো মহান নদীর পাশে যে গভীর জঙ্গল সেখানে যাবে জানত না তুষারদানবী ক্রিস্টাল সেখানে তার অপেক্ষায় ছিল যখন সে গভীর জঙ্গলে পৌঁছল ক্রিস্টাল সামনে কে আমি তোমাকে পরাজিত করলাম জমে যাও ব্লুলা বরফে ঢেকে জমে গেল এই পৃথিবী এখন আমার এরপর সারা পৃথিবী বরফে ঢেকে গেল নদী জমে গেল ফুল ঝরে গেল আর পশু পাখি ঠান্ডায় হিম হয়ে গেল তার মন্ত্রী খবরটা জানালো। সঙ্গে সঙ্গে সঙ্গে বলল সোলারিসের সাক্ষাতের ব্যবস্থা করতে মহারাজ আপনাকে সোলারিসের সঙ্গে গোপনে সাক্ষাৎ করতে হবে যাতে ক্রিস্টাল এই কথা জানতে না পারে যদি সে জেনে যায় তাহলে সে তো আগে থেকেই সতর্ক হয়ে যাবে তাই না হম ঠিকই বলেছেন তাহলে আমার কি করা উচিত মন্ত্রীর পরামর্শ মুনারোর খুব পছন্দ হল দারুন আমি এটাই করব তাহলে সেই দিনই মুনারো চাঁদকে সূর্য আর পৃথিবীর মাঝখানে নিয়ে এল এর ফলে হলো গ্রহণ আর পৃথিবী হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার মুনারো সোলারিস আর সঙ্গে মাঝপথে দেখা করে সব রাজকন্যা ভেঙে পড়ল না স্ত্রীকে ভেঙে পড়তে দেখে সোলারিস প্রচণ্ড রেগে গেল আমার কোপে কিন্তু ক্রিস্টালও গলে যাবে মুনারো আপনি পথ ছাড়ুন মুনারো মাথা নেড়ে সরে গেল ক্রোধ ক্রিস্টালের উপর পড়ল আর কাজ এটা মুক্তি না দেওয়া আমি থামব না আমি ওকে মুক্তি দিচ্ছি কিন্তু আমার একটা শর্ত আছে আমার মনে হয় তুমি লাগবে। সোলারিস হতবাক হয়ে গেল ঠিকই বলেছে ওকে গলিয়ে ফেলা যাবে না ও শর্ত কি জিজ্ঞেস করো সোলারিস রাগে ফুসতে লাগলো ঠান্ডা থাকলে হবে আমি যখন ফিরে যাব তখন কিছুই তো আর থাকবে না সেখানে ক্রিস্টাল খানিক্ষণ ভেবে বলল আচ্ছা তাহলে সাত মাস থাকবো আমাদের সদ্যজাত জলে কে স্নান করাতে পারে ও কিন্তু কোনো সোলারিস সোলারিসার রাজকন্যা প্রিন্সেস এর ছেলে আচ্ছা ঠিক আছে চলে যাও আচ্ছা ঠিক আছে আগামী বছর আবার দেখা হবে আমার এই কথা বলে ঠান্ডা হাওয়ায় পরিণত হয়ে সে উধাও হয়ে গেল স্প্রিং তখনই পৃথিবীতে পৌঁছে গেল সে ঘাসে পা রাখতেই বরফ অদৃশ্য হয়ে গেল আবার নদী বইতে শুরু করলো গাছে ধরল ফুল ফল পশু পাখি আনন্দে আত্মহারা পৃথিবী যেন সেজে উঠল ব্লু লার বরফ গলে গিয়ে সে মুক্ত হয়ে গেল মা আমি সত্যিই ভাগ্যবতী আর চিন্তা করোনা ক্রিস্টালের ব্যাপারটা বুঝেছি আমি তিন মাস ওকে সহ্য করে নেব কিন্তু এখন বলো আমাকে সুখবর কবে দেবে মা আমার একটা ছেলে হয়েছে প্রত্যেক বছর রাজকন্যা স্প্রিং তিন মাসের জন্য পৃথিবীতে ব্লুলার কাছে আসে তখন ধরিত্রী সেজে ওঠে তারপর সোলারিস এসে তাকে নিজের রাজ্যে নিয়ে যায় তার সঙ্গে নিয়ে আসে পৃথিবীতে গ্রীষ্মকাল আর তারপর মনসুন তার দিদিমার কাছে বেড়াতে এসে তিন মাস থাকে সেই সময় এই পৃথিবীতে নামে বর্ষা আর যখন সে চলে যায় ক্রিস্টাল আসে শীত নিয়ে বছরের বাকি তিনটে মাস আর তাই ব্লু লা প্রত্যেক সমানভাবে উপভোগ করে আর তার নেতৃত্বে পৃথিবী সমৃদ্ধ হয়